সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে জালালাইন থেকে সুরা নিসা আয়াত 127 থেকে 157 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াস্তাহদুনাকা আহুন নিসা ইয়াতলুবুনা মিনকা আল ফাতওয়া ফিশান নিসা ওয়া মীরাতিহিন্ন কুল লাহুম আল্লাহু ইয়ফতীকুম ফীহিন্ন আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে বিধান জানাচ্ছেন ওয়া মা ইউতলা আলাইকুম ফী কিতাব আল কুরআন মিন আয়াতিল মীরাস এবং শেষ সব আয়াতও তোমাদেরকে তাদের বিধান জানাচ্ছে যে আয়াতগুলো ইতিপূর্বে কোরআনে কারিমেই তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে মা ইউতলা এটা রাত এই কুম এই জমিরুর পরে মানে আল্লাহ জমিরুর উপরে হবে অথবা এটা ভিন্ন একটা মুক্তদা হবে এরপরে ইউফতিটাই মাহজুদ থাকবে আল্লাহ ইউফতি আর মা ইউতলাহ আলী কুমিত ইউফতি কুম আল্লাহ তোমাদেরকে নারীদের বিধান জানাচ্ছেন এবং আয়াত তোমাদেরকে বিধান জানিয়েছে বা জানাচ্ছে যেগুলো তোমাদের সামনে পড়া হবে বা আল্লাহ এবং কোরআনে কেরিমের এই আয়াত তোমাদেরকে এও জানাচ্ছে যাদেরকে তোমরা প্রদান করো না মা মিরাস। মিরাজের যে অংশ তাদের জন্য নির্ধারিত তা তোমরা তাদেরকে প্রদান করো না তো তাদের বিধানও তোমাদেরকে জানাচ্ছি কী হতো কেউ যদি কোনো মেয়ে যদি তার বাবা মারা যেত তাহলে সেই মেয়ের অভিভাবক যে হতো কখন এমন হতো যে সেই মেয়ে মেয়ে হয়তো ফর্ষা এ কারণে যে তার অভিভাবক সে তাকে বিয়ে করতে চায় তার মিরাজ পাওয়ার লোভে কিন্তু দেখা যায় যে তার যে পরিমাণ মোহর দেওয়ার কথা বা অন্যান্য হক যে পরিমাণ দেওয়ার কথা এটা সে এটা তাপসির একটা কেউ বলেন তার গাবুনা আনতানের মা না আরেকটা মা না যেটা বলেন মুসাল যেটা করছেন সেটা হলো যে ইয়েম মেয়েদের অভিভাবকদের অবস্থা কখনো এমন হতো যে তারা ওই মেয়েটাকে বিয়ে করতে চায় না দেখতে সুন্দর না এখানে বিয়ে করতে চায় না কিন্তু মিরাসের লোভে তাকে আবার অন্যের কাছে বিয়েও দিতে চায় না যে হিসা তাদের জন্য নির্ধারিত তা তোমরা তাদেরকে প্রদান করো না কিন্তু তোমরা তাদেরকে বিয়ে করতেও অনাগ্রহী বিয়ে করতেও অনাগ্রহী হয়। আর বিয়ে করতে আগ্রহী না কিন্তু মিরাসের জন্য তোমরা বে খারাপ মুসানাভে বলতেছেন এটা বাবু না আন আনতন তাদের সুরত সুন্দর না এ কারণে তো তোমরা বিয়ে করতে আগ্রহী না কিন্তু পাশাপাশি তোমরা এটা করো না অসহায় শিশু নির্দেশ তোমাদেরকে দিচ্ছেন যে আন্তু কাহুম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধু আইন কানুন দিয়ে তোর এগুলো মানানো যাবে না এজন্য জন্য আল্লাহ পুরস্কার একটু আশা দিচ্ছেন বা যদি এটা না করো তাহলে শাস্তিও আছে এখানে পুরস্কার আশা মা তো ফালু মিন খাইরিন যেসব নেকাম তোমরা করো আল্লাহ তা জানেন যদি কোনো মেয়ে তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার আও এরাদা কিংবা উপেক্ষার আশঙ্কা করে ওয় মরফলিন তার মানে ইমরা ইমরা আতুন এর পূর্বে একটা খাওয়াফাত আছে আর পাশে আরেকটা আছে দেখো কাজা ইহা তার হক পূর্ণ করে না বা তাকসির ফিনাফাকিহা তার যতটুকু নফাকা প্রয়োজন অতটুকু দেয় না কমিয়ে দেয় লিবুক দিহা তাকে সে ভালোবাসে না তুমো হে আইনি তার চেয়েও সুন্দর কোনো মেয়ের দিকে সে নজর দেয় যে কোনো কারণে হোক স্ত্রী স্বামীর কাছ থেকে এমন কোনো অথবা ফিরিয়ে আনে তার কাছ থেকে চেহারা ফিরিয়ে আনে ফালিমা তাহলে তারা উভয়ে আপোস করে নেওয়াতে কোনো গুণা হবে না উভয়ে আপোষ করে নেয়াতে কোনো গুণা হবে না আকোষটা করবে কিভাবে যদি এই কোন যৌক্তিক কোনো কারণ থাকে যে এই কারণে মেয়ের প্রতি এখন স্বামী আকৃষ্ট না কোনো কারণে হয়তো দেখতে ভালো না বা কোনোটা কাজ পারে না তাহলে তখন মেয়ের জন্য কর্তব্য হলো নিজের কিছু হক ছেড়ে দেওয়া যাতে করে তাকে একবারে তালাক না দিয়ে ফেল সে বললো যে আচ্ছা ঠিক আছে আমার এই জিনিসগুলো তারা সন্ধি করে নেবে পরস্পর আপোষ করে নেয়াতে কোনো গুণা হবে না আপোসটা কিভাবে করবে না রাত্রি যাপন করা নাফাকা। আগে যে পরিমাণ রাত্রি যাপন করতো স্ত্রী একটু ছাড় দিয়ে দিলো ঠিক আছে আপনি আপনার মতো থাকেন মাঝে মধ্যে আসলেই হবে অথবা খরচ কমাই দিল হবে স্ত্রী স্বামীর ছেড়ে দিল যেন সে সোহবাদটা বাকি রাখে মানে যেন স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখে এ কারণে কিছু ছেড়ে দিল হ্রদয় বিধানিক এটা একটা সুরত দেখালো যে এইভাবে সোলাটা হতে পারে তো যদি এইভাবে সোলা করার পদ্ধতি যেটা বাতালেন যদি স্ত্রী এই কথার উপর রাজি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ও ইল্লা ফ আলাসা যদি স্ত্রী রাজি হয়ে যায় তাহলে তো হলই স্ত্রী কিছু কম নেবে স্বামীও কিছু কম দেবে বা সে রাজি হয়ে গেছে আর যদি না স্ত্রী এই কথার উপর রাজি না যেন আমাকে পুরোটাই দিতে হবে তাহলে এখন তাহলে এই স্বামীর উপর নির্দেশ আসবে তুমি পুরোটা দাও পুরোটা দাও আলাহ জাউজি আই ইউ কাহা আও আরি কাহা তাহলে স্ত্রী যদি ছাড়তে একদমই রাজি না হয় তাহলে এবার স্বামীর দুইটার কোন একটা অবলম্বন করবে হয় হক পুরোপুরি দেবে আর না হয় তারা একদম বিচ্ছেদ করেই করেই দেবে যদি স্ত্রীও তো ছাড়তে রাজি না সোলাটা এইভাবে হবে কথাটা বলছো না। মানে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকবে আবার স্বামী তার হকও পুরোপুরি আদায় করবে না ওদিক দিয়ে স্ত্রীও তার স্বামী এখনো ছাড় দেবে না স্ত্রীর ভিতরেটা গিটে লেগে থাকবে ওদিক দিয়ে স্বামীও পুরোপুরি হক আদায় করবে না আবার স্বামী সব কোনো ছাড়বেও না এই অবস্থা অবস্থাগুলো যেন না হয়। হয় স্ত্রী তাকে ছাড় দিয়ে দেবে কিছু আমাকে সব হক দিতে হবে না ঠিক আছে হয়ে গেল আর যদি অবলম্বন করে দাও আর তোমার কাছ থেকে ছেড়ে দাও অসলায় বলতেছে যে আপোষ করে নেওয়াটাই শ্রেয় মিনাল ইনসান মানুষকে যে স্বভাবের উপর সৃষ্টি করা হয়েছে এর বিবরণ দিতে গিয়ে আল্লাহ তালা এরসাদ করেন আং ফুস হা মানুষের অন্তরে কৃপনতা নিহিত রাখা হয়েছে মানুষের অন্তরে তো কৃপণতা নিহিত রাখা হয়েছে মানে স্বভাবগতভাবেই মানুষ দুনিয়াবী বিষয়ের ব্যাপারে একটু কৃপন কেউ কাউকে ছাড় দিতে চায় না সেখানে যদি একজন একটু ছাড় দেয় তাহলে অপরজনের পক্ষতে একটু ছাড় এসেই যাবে তাহলে কি মীমাংসাটা হয়ে যাবে অট দাতিল হা সোহ্যা এর মানা হল সিদ্ধাতল বফলি আই জুবিলা তলেহি এটার উপরেই তাকে সৃষ্টি করা হয়েছে মানুষের ভিতরে সক্ষন কিছু আসে তবে এটাকে শরীরে লাগাম পড়িয়ে রাখতে হয় তো মানা ওহ দিরাত সৃষ্টি করা হয়েছে সখ্যের উপর তাহলে ওহ বলল যে ইটার মোসানে বলতেছেন যে কান্না হা তু যেন সক্ষনটা এমন যে আনফুসে তার কাছে হাজির আর আংফুসটাকে সেই জায়গার মধ্যে হাজির হাজির করে রাখা হয়েছে এটাকে এটা বোঝাবার জন্য আনা হয়েছে যে শোহের ভিতরেই মানুষকে সৃষ্টি করছে সব মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে কিছু সক্ষন আছে বকুল আছে কেউ যদি একটু ছাড় দেয় তাহলে অপর এটা মেনেই নেবা না অর্থাৎ এটার অর্থ হল যে স্ত্রী সে তার হিস্সার ব্যাপারে স্বামীর কাছ থেকে যে হিসাটা সে পাবে হিসাটার ব্যাপারে সে উদার হতে চায় না আমাকে সবটাই দিতে হবে ওই যে সক্ষণ আছে আমাকে সবটাই দিতে হবে আমি একটু ছাড় দেব না। আবার লা সে নিজের পক্ষ থেকেও স্বামীর স্ত্রীর উপরে কোনো অনুগ্রহ করতে চায় না ইদা আহাব বা গায়ের আহা যখন সে অন্য কোন নারীকে পছন্দ করে যেহেতু দুজনের অবস্থাই এমন এই আল্লাহ তায়ালা যেন একটা মশওয়ারা দিলেন যে একজনে একটু নির্দেশনা তো এটা আল্লাহ দিচ্ছেন যেন এই ফুরকের হালতটা পয়দা না হয় ওয়ালান্তাতি আদিলু বাইনানিসা আল্লাহ তালা তো মানুষকে বানাইছেন মানুষের মনের অবস্থা তো জানেন একটা লোকের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে যে অনিচ্ছায় একজন স্ত্রীর প্রতি তার মনের মাইলানটা একটু বেশি হয়ে যাওয়া এটা একদম স্বাভাবিক আল্লাহ তালা তো বানাইছেন আমাদেরকে তা আল্লাহ তালা বলতেছেন যেটা তোমার এখতিয়ারের বাইরে সেটার জন্য কিন্তু আমি ধরবো না কিন্তু এই এখতিয়ার এর উপরে আমল করবে না মাহাব্বতের মধ্যে স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করা তোমরা রক্ষা করতে পারবে মাহাব্বা। পারবে না এইটা হয়তো একজনের মধ্যে তোমরা একদিকে সম্পূর্ণ ঝুঁকে যেও না এটা হলো বিধানটা ফালা তামিলি ইতিহেবু নাহা যাকে তোমরা ভালোবাসো তার দিকে রূপে ঝুঁকে যেও না নাফাকা ইত্যাদির দিক দিয়ে আলিহা আলাইহা আরেক নুসখাতে হলো আনহা মানে যার থেকে তোমার দিন সরে গেছে তাকে তুমি রেখে দেবে কাল মাল্লাকা এ ঝুলন্ত মেয়ের মতো এটা করবে না ঝুলন্ত কেমন যে কাল্লাতি মানে হলো যেন অবস্থা এমন হয়েছে যে সে বিধবাও না আবার সধবাও না মানে তোমার তোমার স্ত্রী তোমার অধীনেই আছে কিন্তু তার সাথে আচরণ তোমার ভালো না তাহলে সে আইন না মানে একবারে অবিবাহিত এমন হতো না কারণ তুমি তাই তো নাচ আবার তুমি যেহেতু তার হক আদায় করনা সেই হিসাবে সে কোনো স্বামীর বাস্তবই অধীনে এটাও না তো এটা হল কাল মো এমনটা যেন না হয় দেখো এখানে ব্যাপারটা যদিও স্ত্রীদের সাথে বলা হয়েছে কিন্তু মানুষের মনের মনের মনের বিষয়টার উপরে আল্লাহ তাহলে কোনো বিধান দিচ্ছেন না এর থেকে যে বিষয়টা বোঝে আসে যে যদি মানে কোনো একজন ব্যক্তির উপরে একাধিক ব্যক্তিদের হক থাকে অথবা এটাই ব্যক্তিদের হক থাকে তাহলে সবার হক জাহেরিভাবে সমান সেখানে যদি গায়ের এখতিয়ারিভাবে একজনের প্রতি মাইলানটা বেশি থাকে এটার জন্য আল্লাহর কাছে সে মহা খাঁজার সম্মুখীন হবেন এটা হতে পারে যেটা আল্লাহ এখান থেকে ব্যাপারটা আল্লাহ এরপর বলতেছে যে প্রথমে তো আল্লাহ তালা বললেন যে আওয়াস খায়ের এবং পুরুষদেরকেও উৎসাহ দিলেন কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন হয় যে কোনোভাবেই তাদের মধ্যে এই সোলাহ করা যাবে না কোনোভাবেই করা যাবে না তাহলে যদি তাফরিকের মধ্যেই খায়ের হয় তাহলে তাফরিকটাই করে দেওয়া হবে আউলিয়া আউলিয়ারা তাফরিকটাই করে দেবে তখন তারা যেন না ভাবে যে তাদের মাঝে যে আমরা তাফরিক করবো তাফরিক আবার তাদের অবস্থাটা কি হবে মেয়ের জন্য কোনো স্বামী পাই পাই না পাই আবার ছেলের জন্য কোনো স্ত্রী পায় বউ কোনো পাওয়া যায় কি না যায় এই আশঙ্কাটা তোমরা করো না যদি তাফরিকের মধ্যে খ্যার মনে হয় বা সেটা করোা যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ নিজ অনুগ্রহে প্রত্যেককে অমুকাপেক্ষী করে দেবেন প্রত্যেকের জন্য ব্যবস্থা করবেনা বাস্তবে কেউ যদি মানে দিনই ফায়দার দিকে তাকিয়ে তাফরিক করে এরপরে আল্লাহ তালা কাউরে আটকায় না এরকম কোনো একটা মেশালা তুমি দেখাইতে পারবে না যে দিনের ফায়দার খাতিরে তাদের মধ্যে তাফরিক হয়েছে হয়তো স্ত্রীকে মানাতে পারে না সে এই বদিনী চালচলন তার আগের থেকে অভ্যাস ছিল এখনও আছে শুধু দিনের কারণে তাকে তাফ্রিক করে দিছে তাহলে যে তাফরিকটা করেছে সেও আটকাবে না আর ওদিক দিয়ে যদি অবস্থাটা এমন হয় যে এই স্বামী বদিন ইস্ত্রি কোনোভাবেই তাকে মানাইতে পারতেছে না তাহলে সে ছুটে গেল তাকেও আল্লাহ আটকাবে আল্লাহ তালা রেজাল্ট بأن يرزقها زودا غيره ويرزقه غيره وكان الله واسعا لخلقه في الفضل رحكيما فيما دبره لهم ولله ما في السماوات وما في الأرض الله تعالى قدرت برد سر ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أمت الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عنه. الذين اوتوا الكتاب بمعنى الكتب من قبلكم اي اليهود والنصارى اي الذين اوتوا الكتاب التفسير التفسير واياكم يا اهل القران لتمادي সবাইকে আমি বিশেষ ভাবে উপদেশ দিচ্ছি ان بيان الله خوف عقابه بان تطيعوه وقلنا لهم ولكم তাদেরকেও বলেছি তোমাদেরকেও বলছি ان تكفروا بما غصيتم به তোমাদেরকে যে উপদেশ দেয়া হচ্ছে এগুলো যদি فإن الله ما في السماوات وما في الأرض خلقا وملكا وعبيدا فلا يضره كفركم وكان الله غنيا عن خلقه وعن عبادتهم حميدا محمودا في سنعه بههم ولله ما في السماوات وما في الأرض كررنه تاقيدا لتقرير موجب التقوى الله تعالى قرأت مجبور এগুলো যে সবার আল্লাহ কিছু আল্লাহ এটা আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ চাইলে তোমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন তো আল্লাহর কাছে তো দুনিয়া এবং আখেরাত উভয়ের প্রতিদানই আছে হলো এই দুনিয়া এবং আখেরাতের পুরস্কার চাইবে তার জন্য আল্লাহটা আছে তাহলে সে তো ঠকবে চাইবে সে তো শুধু আল্লাহর কাছে তো আছে দু অর্থাৎ দু চাও এই কথাটা বলছো না তো আল্লাহর কাছে তো দুনিয়া এবং আখেরাত দুটা আছে অর্থে যে দুনিয়াটা চায় সেও যেন আল্লাহর কাছে চায় আর সে যেন শুধু দুনিয়াটা না চায় যেন সে তাহলে যেহেতু আল্লাহর কাছে এবং আল্লাহর আছে দেখো কথাটা দুইটা এখানে একটা হলো আল্লাহ কাছে আর একটা হলো আল্লাহটা কেন সে আল্লাহটা চায় না আল্লাহ কিভাবে হবে তার আমল কে বানাবে এটা কেন কারণ যাদু ই কারণ তার যেটা চাই তার যেটা মত সেটা তো আল্লাহর কাছে ছাড়া কারো কাছে পাওয়াই যাবে না আল্লা পাওয়া যাবে না একটা অর্থাৎ আখাস এটা কেন সে চাইবেস্তি তোমরা প্রতিষ্ঠাকারী হোক হাক এবং আল্লাহ সাক্ষ্য প্রদানকারী হও আল্লাহর জন্য যথাযথ সাক্ষ্য প্রদানকারী হোক সেই সাক্ষীটা তোমাদের নিজেদের বিপক্ষে হয় আলিহা নিজেদের বিপক্ষে হলেও সেই শাহাদতটা দাও সে আরোটা কিভাবে হক স্বীকার করো এবং সেটাকে লুকায় না যদি যার বিপক্ষে তোমরা সাক্ষীটা দেবে সে যদি ধনী হয় কিংবা অভাবী হয় তাহলেও তোমরা সঠিক সাক্ষ্য দাও তার কাছ থেকে ধন পাওয়ার আশায় তার পক্ষে সাক্ষী দেবে অন্যায়ভাবে এটা করো না কারণ ধন আল্লাহ দিতে পারে আর সে ফকির তারকৃত হবে আল্লাহ তোমাদের চেয়ে তাদের অধিক ঘনিষ্ঠ ঘনিষ্ঠ এবং তাদের কোন বিষয়ে তাদের কল্যাণ এটা আল্লাহ খুব ভালো করে জানেন যার বিপক্ষে সাক্ষী দেবে ফকির হলে আল্লাহ তালা তাদের ব্যাপারে আরো বেশি আওলা আর বেশি আলম্বিমা হিমা হাওয়া অতএব তোমরা প্রবৃত্তির অনুসারী হই না যে তুমি ধোনিকে ভালোবাসলে তাকে খুশি করার জন্য অথবা কে একটু তার প্রতি দয়া দেখাবার জন্য এটা করো না কিন্তু লি আল্লাহ তা আদিলু তামিলু আনিল হাকি যেন তোমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাও এই তোমরা প্রবৃত্তি অনুসরণ করো না লিআ আল্লাহ তা আদিলু তামিলু আনিল হাক দেখো দুটাও না তো বলতেছে আরেকটা কে আছে যে বিহাজ হরফে দিয়ে তোমরা সাক্ষী পরিবর্তন করোবা দরকার সাক্ষী দেয়া কিন্তু তুমি সাক্ষী দিচ্ছ না তাহলে কিন্তু মনে রেখো না দেখোটা গুরুত্বপূর্ণ কতখানি গুরুত্বপূর্ণ ইয়া ইন মানুষ ইস্তমা মুদাউমাত হাসিল না ইমান তো আসেই তো হাসিল জিনিসটা আবার কিভাবে হাসিল করবো সেখানে আিনু দ্বারা উদ্দেশ্য হলো দাও আল আল ইমান বিলহ ও রসুলি ওকিতা আল রসুল মহমদ বহবুল কর ও লিল কবুল বিমা ওফিরাতিন বিল বিনফা নজিল জায়গ ন জায়গা ওমফুর বিল হকিনু বেমোসা অ ثم كفروا بعباده العجل ثم امنوا بعده ثم كفروا بعيسى ثم ازدادوا كفرا بمحمد এরপর তারা কুফরি তে ثم ازدادوا كفرا এরপর তারা কুফরি তে আরো অগ্রসর হলো لم يكن الله ليغفر لهم رسول الله عليه الصلاه والسلام কে কুফরি করে তার আরো لم يكن الله ليغفر لهم ما قاموا عليه যতক্ষণ পর্যন্ত তারা সেই কুফরির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না মুসালেফে জবাব দিয়ে দিলেন যে করবেন না যে বলছে এটা হলো যদি তারা তাদের আগের কুফুরের উপরে থাকে তা আগের কুফুরের উপরে থাকলে আবার ক্ষমা করবেন কিভাবে মা আকো আলে মা দা মুক্তি আলাল কুফর ولا ليهديهم سبيلا طريقا الى الحق هذا হলো আহলে kitab দের কথা এই ইহুদি এবং নাসারাদের কথা আসলে এবার হলো মুনাফিকদের আলোচনা একটু লম্বা بشر اخبر يا محمد المنافقين بأن لهم عذابا اليما مؤلما هو عذاب النار الذين بدلوا او نعت للمنافقين يتخذون الكافرين اولياء من دون المؤمنين اي মুনাফিক যারা মুসলমানদেরকে ছেড়ে দিয়ে এলোকটা মুনাফেদুয়ালিন তারা মোমেনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু বানাচ্ছে কেন কারণ তাদের ধারণায় কাফেরদের কাছে পাবে না কারণ তারাও জরুরত তারাও বুঝে যে এই এই স্বার্থের পাগল স্বার্থ শেষ তা আমাদেরকে ফেলে চলে যাবে কি কথাটা আসছে যদি তোমাদের সামনে আল্লাহর আয়াত অস্বীকার করা হয় এবং আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হয় তাহলে তাদের সামনে সাথে কিন্তু বসবে না তোমরা ইদা আয়াতি না বসো না যে পর্যন্ত তারা অন্য আলোচনায় মশগুল না হবে মশগুল হবে মশগুল না হবে ইনাকুম ইদাম যদি তোমরা তারপরও তাদের সঙ্গে বসে থাকো তাহলে তো গুণাহে তাদের মতই হবে দেখো এখানে কি বলতেছে যে তুমি যদি করো না তুমি করতেছ না কিন্তু তুমি এমন কিছু লোকের সাথে বসা আছো এমন কিছু লোকের সমর্থন করতেসো যারা নিজেরা করতেছে সমর্থন করতেছো استهزاء كفر করার পরও তুমি তাদের সঙ্গেই বসে আছো তাদের এখনো তাদের সঙ্গেই আছো তাইলে انكم اذا مثلهم مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا كما اجتماعوا في الدنيا على الكفر والاستهزاء الذين منافقين আরো কিছু অবস্থা বলতেছে الذين بدل من الذين قبلوا يتربصون ينتظرون بكم الدوائر যারা কোন তোমাদের উপর কোন বিপদ আসার প্রতীক্ষায় থাকে যদি তোমাদের বিজয় অর্জিত হয় তাহলে জফরুল তাহলে তারা কি বলে মিনাল্লাহ বিজয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসে তারা কি বলে তোমাদেরকে এই আলম নাকুম মাহকুম ফিদ্দিন আমরা কি তোমাদের সঙ্গে না জিহাদ আর যদি দেখো শব্দটা কি মুসলমানদের ব্যাপারে বলছে বলছে মিনাল্লা মানে কাফেরদের জন্য যেটা হয় এটা আসলে যার যদি কাফেরদের বিজয়ের কিছুটা হিসা কাফেরদের ভাগে পড়ে তাহলে আমরা কি তোমাদের উপর প্রবল ছিলাম না এবং তোমাদেরকে গ্রেফতার করতে এবং তোমাদেরকে হত্যা করতে সক্ষম ছিলাম না আলি কুম কিন্তু আমরা তোমাদের প্রতি দয়ালু হয়েছি মানে আমরা তখন মানে আমরা ইয়ারা এই নিজেদেরকে মুসলমানদের পক্ষে বলে বলতেছে যে আমরা যারা মুসলমান ছিলাম আমরা তো তোমাদের উপরে প্রবলই ছিলাম এবং তোমাদেরকে গ্রেফতার করতে তোমাদেরকে হত্যা করতে সক্ষম ছিলাম প্রথমে মুসলমান সবাই এর কথা বলতেছে। কিন্তু আমরা বিশেষ করে আমরা যারা তোমাদের পক্ষে আছি আমরা তো তোমাদের প্রতি দয়ালু হয়েছি দয়ালু হয়ে মুসলমানদের কাছ থেকে তোমাদেরকে প্রতিহত করছি বিভিন্ন তথ্য তোমাদেরকে জানাইছি এমন এমন কথা বলছি যে কথাগুলোর কারণে তোমাদের বিরাট সুবিধা হয় অর্থাৎ আমরা তো বিজয়ের ব্যাপারে বিরাট হিসা আমাদের আছে আমরা যারা মধ্যপন্থী আমরা তো তোমাদের প্রতি খুব দয়া দেখাইছি ও আলম নাম না আমরা কি তোমাদেরকে মোমেনদের কাছ থেকে মোমেনদের হাত থেকে রক্ষা করিনি আলম নাম না আমরা তো তাদেরই মানুষ কি মুসলমানদেরকে হিম্মত হারা করে রেখেছি তাদেরকে বসিয়ে রেখেছি ও মোরা এবং তোমাদের কাছে তাদের খবরা খবর পৌঁছিয়েছি হয়তো এটা হইতে পারে কিন্তু দিন তোমাদের মাঝে এবং তাদের মাঝে ফায়সালা করবেন বিপক্ষে কোন هو خاضعهم كذا الله তাদেরকে ধোঁকা দিচ্ছেন ধোঁকা দিচ্ছেন মানে মুজাසිহিম আলা খিলাইহিম ফায়াফতাজহুন ফিদ দুনিয়া বিতলাইল্লাহ নবীহু আলা মা আবতানুহু ওয়া ইউআকাবুন ফিল আখিরা فاذا قاموا الى الصلاه مع المؤمنين قاموا كسالا متثاقلين اولاش অবস্থায় তারা الناس بصলাتهم ولا يذكرون الله يصلون الا قليلا رিয়াআন মুযাব্জাবিনা মুতারদ্দিদিনা বাইনা যালিকা আল কুফরি ওয়াল ঈমান তারা ঈমান এবং কুফরের মাঝখানে দদুল্লমান তারা ঈমান এবং কুফরের মাঝখানে দদুল্লমান লা মানসুবিনা ইলাহা ইলাহা উলাই তারা ইয়াকুননা উদিকুনা কিসাকন কিসাকন উদিকোও থাকে কুরআন তেলাওয়াত করে আবার কিসাকন পড়ে আবার জাতিকে লাগে লা লা মানসুবিনা ইলাহা উলাই কুফফার ওয়ালা ইলাহা তোমরা কি আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল দাঁড় করাতে চাও তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল দাঁড় মানে তোমরা যদি কাফেরদেরকে বন্ধু বানাও তাহলে তোমরা যে কাফের এটার তো আল্লাহর কাছে আল্লাহর বানাই দিবে মানে আল্লাহর ফায়সারা করবেন জাহিরি ভাবে কিন্তু আল্লাহ তালে তো জানেনি কিন্তু তোমরা কাজটা করে যেন তোমাদের বিপক্ষেই দলিল দিয়ে দিলা আল্লাহর আল্লাহকে যে আমরা কাফের কাফের মতো কাফেরদেরকে বন্ধু বানাইলাম এই কথাটা বুঝছো নেই মুসলমানকে কাফের বন্ধু বানাতে পারে যদি বানায় তাহলে শেখ এর মুসলমান থাকে অনেক মুসলমান তাদেরকে মুসলমান মনে করে ইসলামের দোস্ত মনে করে দোস্ত মনে করে তাদের কথাবার্তা গুলো কি ইসলামী মনে করে নিজেদের ইমান ইসলাম সব শেষ করে দেয় কাফের উপর কথা সতর্ক এই যদি কোনটা মাসলা বলেছি ইংরেজরা আমাদের দেশে আসছে আসার পিছনে মূল ভূমিকাটা কাদের ছিল মুনাফিকদের না মীর এদেরই তো এরা যদি গাদ্দা এটা না করতো তাহলে ওদের পক্ষে সহজেই ছিল না আকড়ে ধরে কি পরিমান তোমরা যদি শুক্র আদায় করো আল্লাহর নেয় মতো এবং আল্লাহর উপরে ইমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন কেন কি জন্য শাস্তি দেবেন وآمنتم به والاستفهام بمعنى النفي اي لا يعذبكم وكان الله شاكرا لاعمال المؤمنين بالاثابه الله মুমিনদের আমলের মূল্যায়নকারী আল্লাহর ব্যাপারে যখন শাকির হয় তখন অর্থ হয় মূল্যায়নকারী এটা শুকুরের মূল অর্থইwidetilde হলো এটা মূল্যায়নকারী আল্লাহ তাআলা পক্ষ থেকে নেয়ামত আসে এটা মূল্যায়নকারী আর আল্লাহ তাআলাও বান্দার আমলের মূল্যায়ন করবেন المؤمنين بالاثابه পুরস্কার দিবেন علي ایمان তবে যে কাছ থেকে সে যদি জুলুমের বিবরণটা দেয় তাহলে এটা আল্লাহ তালা আবার এটা এটা পছন্দ করে এটা ঠিক আছে তারা বললো তার জন্য বদুয়া করল এটা আওতার পাই আল্লাহ এবং তার রসুল মাঝে পার্থক্য করতে চায় কিভাবে আল্লাহকে মানে রসুলদেরকে মানে না যে পথটা তারা অবলম্বন করবে বলতে সেই মানুষগুলো এরা প্রকৃত কা প্রকৃত কাফের দফা বলতেছে কাদেরকে যারা আল্লাহকে মানে কিন্তু রসুলদেরকে মানে না অথবা কিছু রসুল মানে কিছু রসুল মানে না তাদের ব্যাপারে পূর্ণ না হবে ততক্ষণ তো ইমানই হবে অতএব এমন না যে সে যেহেতু আল্লাহকে মানে অথবা তার ভিতরে কিছুটা ইমান আছে রসুলকে মানে না না বরং ইমান এটা পূর্ণ হওয়ার জন্য যত কিছু লাগবে সব কিছু পূর্ণ হলে ইমান পূর্ণ হলো একটা জিনিস না হয় তাহলে অস্বীকার কারণ সবগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসছে আচ্ছা আল্লাহর পক্ষ থেকে রসুল এই হিসেবে যদি সে মানতো তাহলে সবাইকেই মানতো কাউকে মানে কাউকে মানে না তাহলে যারা তাদেরকে মানে সেটাও মানাতে পারে মাস্দারুন মককিদন জম নিল জুম্লাতে পবলা হাতকান এটা পূবে ওলাইক মল কাফেরন এটা তারিতে বুঝজা গেছে তার তারা যে কাফের এই মজমুনটে কারাপ তাখত করল ও আটা দনা লল কাফেরই না আদা মহিনাদা এহা নান ভ আদা বনার পল্লার না আমান ও বিল্লা বারচুলি ক হম কলে হন। পলা তারা আপনার কাছে চায় আপনি যেন তাদের কাছে আসমান থেকে কোন কিতাব একসাথে নিয়ে আসেন এটা আপনার কাছে চায় যেমন আপনার যদি অনেক কিছু মনে করেন এই মানুষ এত বড় জিনিস কেন চাই বার্তাজা আপনি যদি এটাকে সাংঘাতিক মনে করেন এটা মনে করা ঠিক হবে না কারণ এই কারণ এরা আরো অনেক বড় জিনিস tais. Bapaku saalu aba uhum Musa akbar a'dama min dhalik. Karan tara, atah tadi purbo purush Musa alihislamer kache eto boro jinisher abedan korechilo. Ki seta qaalun arina Allah jahratan ayanan. Fa akhadhathum as-sa'iqatu al-mautu 'iqaban lahum bi-zulmihim. Fa akhadhathum as-sa'iqatu আমি সালাম প্রদান করেছি যখন বলছে যে একে অপরকে হত্যা করতে এরপর আমি তাদেরকে বলেছি হুদুল বা তোমরা ওই জনপদের দরজা দিয়ে প্রবেশ করো অবনত শিরে ফুলনাজিল্ল আলহিম অবুয়া মানে হলে তুর পাহাড়টা তাদের উপর ছায়া দিয়ে রেখেছিল এখানে মুসা থেকে একটু তাসাম হয়ে গেছে কারণটা আল্লাহ বলেছিলেন তাদেরকে তাওরাতসা মানাবার জন্য। এটা অনেক আগের ঘটনা মুসা অনেক আগের ঘটনা এটা যখন তারা তাওরাত গ্রহণ করতে অস্বীকার করতেছে তখন তাদের উপরে তুর পাহাড়টা উঠাই বলছিল যাই ধরো এটা এ তাওরাত গ্রহণ কর্ম কিন্তু ফেলে কিন্তু মুসা আলিসের ওফাতের পরে যখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই বাইতের নাক দিছে ঢুকো তবে সুজাদা ঢুকো তখন কি তাদের মাথার উপরে তুর রাখা ছিল এই শব্দ দেখান সীমা লঙ্ঘন করো না শনিবারের ব্যাপারে অফি কেরা আতিন তাদু অফি তেরা আতিন বিফাত ফির আইন তাহা আতাশদ দিদদল তাদু আসলে ছুলেটা কে তা তাদু অফি ফি এদগামত্যা এফিল আসলে ফিদাল আয় তা তাদু ফিরসাবদ বিস্তয়া দিল হ তা ফিহি ও আখাদ না মিনহুুম মিতাা কানভাল দ ভঙ্গ করেছে। ফব মানা কজহিম মা দুই কুফ রিহিমা তিনা গুলফ তারা এই নদীকে বলেফ আমাদের দিন আচ্ছাদিত লা আপনার কথা আমাদের দিলে গ্রহণ করবে না বাল তবা এরপরে বাল এটা হলো দাও যে তারা যে বলতেছে গল্ফ এ আসলে কারণ এটা না বরং আল্লাহ তালা তাদের পলুগুনা গল্পের মানব বলছিলাম না এলেম দ্বারা ভরা এলএম দ্বারা ভরা এই জন্য আপনার এই কথাটা আমাদের এখানে নেওয়ার দরকার নেই অনেক কিছু জানি আপনি আমাদের কি জানাইবেন্টটা অনেক কেমন আরকি কলগুনা গল্ফ জানে অনেক কিছু তুমি আমার কি জানাইবে লকটা অনেক কেমন বাল তবে আল্লাহ আনে মানে তারা তাদের কথাটা আরকি এটা এটা বলতেছে আলিহা বিকু ফ্রহীম আল্লাহ বলতে অনেক কিছু জানো সেই জন্য তাদের দিলে ঢুকবে না আল্লাহা বিকুফ্রিহিম কুফুরের কারণে মোহর লেগে গেছে কোন দিলে গ্রহণ করবে ফলে তাদের অল্প কিছু লোক ছাড়া কেউ না। একটা এসে গেছে কারণে আবার আসছে নতুন করে আগে তো কুফরি করছে পরবর্তীতে তারা আবার আলীহী ইসলামের সঙ্গে আলিহি কেছে বি আজ নবীন ফাস আবার এ কারণে এখানে আবার বা আসছে যে তারা বলতো যে আমরা করেছি যে নাকি রসুল তো অনেক তেমন যে আমরা ঈশা কে হত্যা করেছি যে নাকি রসুল তারা কারা মানি আলি ইসলাম রসুল যারা তাকে মানে তাদের ধারণা এই যে এখানে কতগুলো সব বলা হলো এই সবগুলোর কারণে তাদের উপর তাদেরকে আমি চড়াইছে তারা কোন আল্লাহর রসুল হত্যা করছে কোন আল্লাহর রসুল হত্যা করছে আল্লাহ রসুল হত্যা করে আবু জাহেদ তারপরে আবুল্লাহ তারা কোন আল্লাহর রসুলকে আর ঝগড়াঝাটি হতো না তার মানেটা কি রসুল হলে তো আমাদের কোন প্রশ্নই ছিল না রসুলের সাথে কেউ করে নাকি আপনি তো রসুল না তারপর যে গেল হাজাবি সেওতেই কথাটা বলছিল যে তিনি যদি রসুন এটা আমি স্বীকারই করে নিতাম আসলেই যত জনে ইসলামের মোকালাবাদ করে একবার নাম বলে ইসলামের মোকালাবাদ ইসলামের সত্যিকারে খাদেমদের মোকালাভাত নাম বলে মোকালাবাদ টা করে মানে এরা যে আসলে ইসলামের সত্যিকারে খাদেম এটাকে তার এনকার করতেছে এটাকে তার এনকার তারা হত্যা করেনি এবং চড়াইনি তাদের বিভ্রম হয়ে গিয়েছিল তারা বিভ্রান্ত হয়েছিল সুবিহ जाके तू चढ़ तमने सामंजस्यपूर्ण ईसा आलिस्लम सुहाुलसा तरा जा हत्या कर निकट मुसाबेह मन हो ईसा अल्लाम तो मकतुल के बुआ साहिब একটা রেওয়ায়ত মোতাবেক মোসানেফ রহিমুল্লাহ এই তাফসিরটা করলেন তা দুরকম রেওয়ায়ত আসে একটা রেওয়ায়ত আসছে এইভাবে যে হজরত আইসা আলী ইসলাম যখন এটা বুঝতে পারলেন যে ইহুদিরা হজরতকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে তো তখন তিনি একটা ঘরে ছিলেন তো হজরত আইসা আলী ইসলামের সঙ্গে ওনার হাওয়ারিরা ছিল তো ইহুদিদের প্রায় চার হাজার চার হাজার সূন্য বা ইহুদি ওই ঘরটা ঘেরাও করছে তো তো ইহুদিরা একটা লোককে ভিতরে পাঠাইছে যেই ভিতরে পাঠাইছে কিছুক্ষণ পর সে আবার ফিরে আসছে ভিতরে গিয়ে এসে হজরত ঈসা আল এসমকে পায় নাই না পেয়ে সে ফিরে আসছে ফিরে আসার পরে ইহুদিরা দেখতেছে যে হজরত ঈশা তো নিজে নিজেই বের হয়ে আসছে তো ঈশা যখন নিজে নিজে বের হয়ে আসছে ধরছে ধরে এরপরে হত্যা করছে শুলিতে চড়াইছে কিন্তু চুলিতে চড়ানোর পরে এরপরে একজন বলতেছে যে আরে জামা কাপড় তো যাকে পাঠাইছে তার মতো চেহারা তো এইসার মতো তো যদি ইনি ঈসা হয় তাহলে আমাদের সাথীটা গেল হই আর ইনি যদি আমাদের সাথী হয় তাহলে এইসা গেল একটা রেওয়াজ এরপর থেকেই যেটা শুরু হয়েছে এভাবে চলতেছে এই কথাটা তারা পরে গিয়ে খ্রিস্টানদেরকে বলছে বা খ্রিস্টানরা শুনছে সবাই মোটামুটি বিশ্বাস করে এনেছে আকসাররা সবাই কোনো আকসাররা এইটা একটা রেওয়ায় আসছে যে রেওয়ায় মোতাবেক মোতাবেক মোসামখানে তাস আরেকটা জায়গায় ছিল যে ঈসা আল ইসলাম যখন ওই চার হাজার শূন্য ব্যস্ত পড়ে গেছেন ওরা হত্যা করবে কাই ক্ষেত্রে একটু কল্পনা করো ঈসা আল ইসলাম একটা রুমে বসা চার হাজার শূন্য পুরা রুমটা ঘেরাও করে ফেলছে মেরে ফেলবে নিজের উপরে হালাতটা এলে তারপরে ওই ওই অবস্থাটা কল্পনা করা যাবে এগুলো বলা সহজ কিন্তু কাই ক্ষেত্রে কল্পনা করার ওই হালাতের মধ্যে পড়ে যাওয়া আল্লাহ দিনের কাজ যদি সত্যিকারে দিনই তরিকায় করা হয় তাহলে এই হালাতগুলো আসবেই তো অবস্থা দেখলেন তিনি সাথীদেরকে বললেন কে আছে এবং আমার জন্য সাথে একজন দাঁড়াই গেছে একজন দাঁড়াইছে না তোমার সাথীরা তো সবাই এমন ছিল পরে ওনার জামা পাগড়ি সব দিছে তো যেই জাহেরি পড়াই দিচ্ছে আল্লাহ তারা চেহারা পরিবর্তন করেছে বাইরে গেছে সেটা তো ওটা আরেকটা রেওয়াজ দু হইতে পারে কোনো এই একবার হবে কোনোটাই বলা হয়নি যেটা বলা হয়েছে সেটা দু রেওয়াজের সঙ্গে এটা তাৎপিকতা দেওয়া যাবে সুবিআল মকতুল মকতুলকে দুই রেওয়াজের দুজন আলক্লাহ আলিহি ইয়া তখন তারা সেই মকতুলকেই আইসা মনে করেছে ان الذين اختلفوا فيه لفي شك منه إن الذين اختلفوا فيه اي في عيسى لفي شك منه من قتله حيث قال بعضهم تروا شسئ المدت রয়েছে তারা তাদের কেউ لما حيث قال بعضهم لما راوا لما راوا المقتولا যখন তারা মক্তলকে দেখলো তখন তাদের কেউ बोलतेছে যে الوجه وجه عيسى والجثه ليس بجسده চেহারা তো عيسার عليه আলাইহ وسلم কিন্তু দেহ পোশাক আশাক সেটা তো মনে হচ্ছে না অনুসরণ ছাড়া তাদের এ ব্যাপারে নিশ্চিত কোন কারণ জন্ন এটা فيه أي অন্তর্ভুক্তই না ওয়ালাকিন ইত্তাবিউনা ফীহি আই মানে হলো যে তাদের ইলম তো নাই তো যেটা আসে সেটা আসলে ইলম তো নাই এটা জন্ন ওয়ালাকিন ইত্তাবিউনা ফীহি নফির জন্য আলাকথা লৌহ বলছে তারপরে